আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাই আলাইসলিন শ্রোতা বাইবরা অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরকানুল ইসলাম ফতোয়া আরকানুল ইসলামের আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং কোরআনের মাধ্যে গাইবী ব্যাপারে নিয়ে যে সাংঘষিক আপনার অবস্থান মানুষের মনে করছে এটার সমাধান সম্পর্কে বিশেষ করে ডাক্তারদের চিকিৎসা পদ্ধতির উন্নতি কারণে অনেকে আপনার আলট্রাসাউন্ড করে আপনার পেটে বাচ্চা থাকা অবস্থাই জেনে ফেলতে পারে যে আপনার বাচ্চা ছেলে না মেয়ে অথচ जुस्मान विशेष गाय विज्ञान मध्य जर मध्य महिला जयर मे कि सूतरा दोनोटार मध्य अपना संघर्ष मान हमेशा তখন এ নাকি নাজর হয়েছে যে এই ব্যাপারটা আল্লাহানু জানেন হম সুতরাং এটার ব্যাখ্যা কিভাবে দেওয়া যেতে পারে এবং কাতাদার বর্ণার মধ্যে এরকম পাওয়া যায় সুতরাং এটার ব্যাখ্যা কি যে সাংঘর্ষিক অবস্থান মনে হচ্ছে তো এটার উত্তরে শেখ মুহম্মদ বিশাল আবাহিমিন রাহমুল্লাহ বলেন যে প্রথমে এই মাসাটা নিয়ে আলোচনা করার আগে অবশ্যই এ কথা সুস্পষ্ট করে দেওয়া দরকার যে কোরআনের সুস্পষ্ট কথা এবং বাস্তবতার মধ্যে কোনো সংঘর্ষ হতে পারে না দুটার মধ্যে বৈপরীত্য নেই যখন বাস্তবে কোনো একটা জিনিস আপনি দেখবেন যার প্রকাশ্য দিকটা মনে হয় যে সাংঘর্ষিক তখন এটাকে ভালো করে বুঝতে হবে হ্যাঁ তখন এটা হয়তো এমন হতে পারে যে বাস্তবতা যেটা দাবি করা হচ্ছে হ্যাঁ এটা আসলে বাস্তব না বা এটার কোনো ভিত্তি নেই অথবা এমন হতে পারে যে কোরআন মজিদ এই যে সাংঘষিক যে অবস্থান তুলে ধরা হচ্ছে এই ব্যাপারে কোরআনের সাথে আসলে কোনো সাংঘষিক অবস্থানে নাই কারণ কথা সত্য যে পরিষ্কার কোরআনের যে আপনার মর্ম সাথে বাস্তবতার সাথে কোনো সংঘর্ষ হতে পারে না কারণ দু হচ্ছে কাতারি দুবারেই নির্ভুল সুতরাং দুইটার মধ্যে সংঘর্ষ অসম্ভব হ্যাঁ এই কারণে এই কথা যখন আমরা বুঝে ফেললাম যে বাস্তব যেটা কোরআন বুঝাচ্ছে যদি সত্যিকার এটা বুঝেই থাকে এবং যেটা বাস্তবে যেটা একবারে নির্ভুল বাস্তবতা সেটা মধ্যে কোনো সাংঘষিক হতে পারে না এই কারণে আমরা বলবো যে বর্তমানে যে দাবি করা হয় যে আপনার বর্তমান প্রযুক্তির মাধ্যমে চিকিৎসার উন্নতির কারণে এই যে যন্ত্রপাতির উন্নতির কারণে আপনার বলা হচ্ছে যে ছেলে মেয়ে ভালো করে বোঝা যায় যে ছেলে অথবা মেয়ে জরের মধ্যে কী আছে সেটা আপনার বোঝা যাচ্ছে এটা যদি বাস্তব হয়ে থাকে কারণ এটারও বাস্তবতার ঠিক নাই কারণ অনেক সময় চেকআপের পরে দেখা যায় ডাক্তার বলেছেন যে ছেলে হবে দেখা যায় মেয়ে যদি মেয়ে হবে পরবর্তীতে স্বরাইম বলছেন যদি সত্য ধরা হয় যে এই প্রযুক্তির উন্নতির কারণে নিশ্চিত জানা যাচ্ছে যে ছেলে না মেয়ে তাহলে তো পুরানোর সাথে সাংঘর্ষিক হয়ে যায় না তিনি বলছেন সেটা নয় বরং আয়াত কোরআন আয়াত যেটা সেটা বলতে চাই যে আল্লাহর জ্ঞানের সাথে সম্পর্কিত যেটা সেটা বিশেষ করে পাঁচটা জিনিসের মধ্যে সেগুলো আল্লাহ ছাড়া কেউ জানেন না এখন হচ্ছে পাঁচটা জিনিসের মধ্যে একটা হচ্ছে জরায়ুর মহিলার জরায়ুর মধ্যে কি আছে এখন এইখানে আল্লাহর গায়ে জ্ঞানের সম্পর্ক কিসের সাথে সেটা আগে জানতে হবে আমরা একটাকে ধরে নিয়ে সাংঘর্ষিকতা তুলে ধরছি কিন্তু সেটা আসলে বাস্তব নয় তিনি বলছেন যে মধ্যে আছে জ্ঞান কি যেটা আল্লাহ জানেন আর কেউ জানে না সেটা হচ্ছে এই জরাইয়ের মধ্যে যে বাচ্চা ধারণ করছে সেটা জরাইয়ের মধ্যে কতদিন অবস্থান করবে এবং এ কতদিন বেঁচে থাকবে এবং এর কাজ কি হবে এবং এর রিজিক কি হবে এ জান্নাতি হবে না জাহান্নামি হবে এ ছেলে হবে না মেয়ে হবে হুম তার সৃষ্টির আগে আগে থেকে আল্লাহ জানেন এখনো মানে তাকে আপনার সৃষ্টি করা হয়নি মানে ছেলে আর মেয়ে বানানো হয়নি এখনো কারণ ছেলে মেয়ে বানানো হয় একবার সর্বশেষ পর্যায়ে আর আগে অঙ্গ গঠন হয় শুধু এই অঙ্গটা সর্বশেষ আপনার গঠিত হয় সুতরাং এই অঙ্গ প্রকাশ পর আগে আল্লাহ সামনে জানেন এটা ছেলে না মেয়ে কিন্তু যখন প্রকাশ পেয়ে যাবে তখন তো এটার গাইবি জ্ঞান থাকলো না তাইলে আল্লাহর গায়ে জ্ঞান হচ্ছে ওই অঙ্গ তৈরি হওয়ার আগের সাথে সম্পর্ক এবং শুধু এখানে সীমিত না বরং আল্লাহ এই আপনার যে সন্তান জন্ম নিচ্ছে সে কতদিন পেটে থাকবে দুনিয়াতে এসে কতদিন বেঁচে থাকবে কি কাজ করবে কি রিজিক ভোগ করবে এবং সে জানা থাকবে জান কিছু জানেন আর এইটা কিন্তু আপনার সম্ভব নামনের পক্ষে জানা বুঝতে হবে। আর যদি আপনার অঙ্গ তৈরি তখন তো এটা গাইব হলো না এটাকে তখন একদম সাহাদা বলা হয় যেটা প্রকাশ্যে জানা যায় হম শুধু এতটুকু যে আপনার অঙ্গটা সৃষ্টি হওয়ার পরে অন্ধকারের কারণে অর্থাৎ প্যাটের ভিতর হওয়ার কারণে প্যাটের অন্ধকার হম আপনার ভিতরে দেখা যায় না চামলার কারণে শুধু বেশ কমে না কিন্তু ওটা প্রকাশ পেয়ে গেছে বোর্ডের মধ্যে প্রকাশ পেয়ে গেছে সুতরাং যদি পেট ফেড়ে ফেলা হয় তাহলে তো দেখা যাবে হম এবং এটাও সম্ভব যে আপনার ফিকচার নেওয়া হয় যে কোনো ভাবে সুস্পষ্টভাবে তো এটা প্রকাশ পাবে অসম্ভব কিছু না সুতরাং এটা আপনার গায়ে বিজ্ঞান থাকলো না আসল কথা আছে। সুতরাং কোরআনের সাথে কোনো সাংঘর্ষিকতাই আপনার দেখা দেয়নি এ হচ্ছে আসল কথা এখন কথা হয়েছে যেটা বর্ণনা করেছেন জিজ্ঞাসা করলেন যে আমার ছেলে হবে না মেয়ে হবে তখনই আয়াত নাজিলে হয়েছে তখন তো বোঝা যায় যে ছেলে হওয়ার ব্যাপারটি গায়ে বিজ্ঞানের অধীন হ্যাঁ তখন শেখ হোসাইমিন বলছেন যেটা বলা হয় মুজাহিদের সাথে সম্পর্ক করা হয় সেটা কিন্তু না আরেকটা হচ্ছে কাতার হলার যে তাপসির সেটা আপনি অবশ্যই বলতে হবে যে ছেলে হবে কিনা এটা গায়ে জ্ঞান যদি বলা হয় তাই বলতে হবে যে ছেলে যে আপনার পুরুষ লিঙ্গ বা স্ত্রী প্রকাশ হওয়ার আগে মানে সেটা সৃষ্টি করার আগে না কিন্তু না এবারে কাশির রমতারি এই কারণে চমৎকার করে বলেছেন সুরের রুপমানের আয়তার ব্যাখ্যা করতে গিয়ে যে আল্লা ছাড়া আর কেউ জানেন না জরাই মধ্যে কি আছে এটা সৃষ্টি করার পূর্বে আল্লাহ যখন হ্যাঁ অঙ্গগুলার সৃষ্টি করা নাই এ সৃষ্টির পূর্বে তার গাইবে আছেন যে এটা ছেলে হবে না মেয়ে হবে কিন্তু যখন তিনি সৃষ্টি করে ফেলছেন যে ছেলে না মেয়ে হ্যাঁ তখন অথবা সে কি জাননাতে হবে জাননা মেয়ে হবে এটা যখন ফেরেস্তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে দায়িত্বশীল ফেরেস্তাদেরকে তখন এটা তার আর থাকলো না হ্যাঁ এটা প্রকাশ পেয়ে গেল হ্যাঁ সুন্দর কথা এবং আরেকটা কথা হচ্ছে যে প্রশ্ন করা হচ্ছে যে আয়তার মধ্যে মাহফিল আর হাম বলা হয়েছে যে এটার মুখশেস কি যে এটা তো ব্যাপক শব্দ এবং এটা খাস করার কোনো দরিল আছে কিনা তখন তিনি বলতেছেন আয়াতটা যদি আমরা মনে করি যে আয়াতের মধ্যে সৃষ্টির পরের আপনার ছেলে মেয়ে হওয়ার ব্যাপারটা যদি আপনার ধরা হয় আয়তের অধীন তাইলে বাস্তবতা সেটাকে তা করে দেয় মানে এটা বের হয়ে যায় বাস্তবতার ভিত্তিতে আমরা মনে করি যে এটা আর গায়েবের অধীনে থাকলো না হ্যাঁ এই কারণে ওলামায় উসুল যারা উসুল সম্পর্কে যারা গভীর জ্ঞান রাখেন তারা বলছেন কোরআন এবং সন্ন্যার মুখসেসাদ মানে এটাকে বিশেষায়িত করার কতগুলো মাধ্যম আছে একটু এসে নস মানে আর কোরআন শূন্য দ্বারা বিশেষত করা আরেক ঠিক অথবা আপনার এজমার দ্বারা অথবা ক্যাশের দ্বারা অথবা বাহ্যিক জ্ঞানের দ্বারা অথবা আপনার কি বাস্তবতা দ্বারা এইগুলোর দ্বারা আপনার কী হতে পারে তাকসেস করা যেতে পারে আর যদি মনে করা হয় যে না পরে। মানে সৃষ্টির আগে তাইলে তার কোনো কথাই থাকে না তাইলে ঝামেলা সৃষ্টি হচ্ছে না সুতরাং কখনো বাস্তবতা আপনার কোরআনের বিরোধী না এটা শেষ পর্যন্ত আমাদের আলোচনা থেকে প্রমাণিত হয়ে গেল এই কারণে ইসলামের শত্রুরা কোরআনের উপর যদি কোনো কথা বলে যে সাংঘর্ষিক অবস্থা দেখায় তাহলে বুঝতে হবে যে তারা কোরআনকে বুঝেনি হ্যাঁ অথ অথবা তাদের নিয়ত খারাপ হওয়ার কারণে তারা সাংঘর্ষিকতার অবস্থান দেখাচ্ছে কিন্তু সত্যিকার অর্থে আপনার যারা ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন এবং কোরআন সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তাদের কাছে গেলে হ্যাঁ তারা তাদের কাছে সাংঘর্ষিক অবস্থান থাকবে না তারা মিলিয়ে দিতে পারবে আর এই ক্ষেত্রে মানুষের তিনটা ভাগ পাওয়া যায় যে যখন কোরআন হাদিসের সাংঘর্ষিক অবস্থান উপরে বাহ্যিকভাবে দেখা যায় তো মানুষ হ্যাঁ এই ক্ষেত্রে তিনটা অবস্থান যে কোন অবস্থানে থাকে এক জাতীয় অবস্থান হচ্ছে যে কোরআনের প্রকাশ্যটা গ্রহণ করে যেটা আসলে সুস্পষ্ট নয় এটাকে গ্রহণ করে সেই বিপরীতটা একেবারেই গ্রহণ করে না যেমন কেউ বলে যে না কোরআন আয়তের দিনে বলা হয়েছে যে ছেলে মেয়েরাও ব্যাপারটা আল্লাহ জানেন অত সেটা সুস্পষ্ট না হ্যাঁ এটা জানেন কিন্তু আমি এরপরে কোনো মেশিন দিয়ে ধরা গেছে না গেছে এগুলোর আমি কোনো পাত্তাই দেয় না এগুলো বাদ হ্যাঁ সে বাস্তবতাকে একবারে বিশ্বাসই করে না হ্যাঁ তাইলে সেটা কিন্তু আপনার বুদ্ধি বুদ্ধিগ্রাহ্য হতে পারে না হ্যাঁ বরং এটা হচ্ছে হটকারি একটা গ্রুপ হম আরেকটা গ্রুপ আছে যারা বলে যে না কোরআনের আমার দরকারই নেই বাস্তবতা যেটা বলবে একবারে ধর্ম বিশ্বাসী না আর আগেরটা হচ্ছে হটকারি কারণ কোরআনে সুস্পষ্ট বক্তব্য নাই তারপরেও সাংঘর্ষিক অবস্থান নিয়ে দিচ্ছে আর মাজারি বসে যারা তাদের অবস্থানটা হচ্ছে ঠিক তারা কোরআনের কোরআন কি বুঝায় সেটা বোঝার চেষ্টা করে এবং বাস্তবতার সাথে এটা মিলিয়ে দেখার চেষ্টা করে কোরআনকে কখনো সাংঘর্ষিক অবস্থানে নিতে চায় না কোরআনে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট বক্তব্য না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আপনার সেই সাংঘর্ষিকতার ব্যাপারটাকে মাথায় নেয় না কিন্তু যদি দেখে যে না কোরআন এই ব্যাপারে সুস্পষ্ট কিন্তু বাস্তবতা আহ এটার বিপরীত তাইলে সেইখানে বোঝার ব্যাপার আছে যে বাস্তবতা নামে যেটাকে স্বীকার করা হচ্ছে সেটাকে আসলে কি বাস্তব নাকি আসলে বাস্তব না নাকি দাবি করা হচ্ছে সেটা অবশ্য তাকে দেখতে হবে বাস্তবতার মধ্যে আর যদি একবারে বাস্তবটাই নিশ্চিত এই ব্যাপারে বরং কোরআনের মধ্যে অস্পষ্টতা রয়েছে সুতরাং কোরআনের সুস্পষ্ট বক্তব্য এবং নিশ্চিত বাস্তবতা কখনো সাংঘর্ষিক হতে পারে না এটা হচ্ছে আসল কথা সুতরাং এই জাতীয় যারা অবস্থান এরা হচ্ছে সঠিক পথে যে কোলা আসলে এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য আসে নাকি অস্পষ্ট এবং বাস্তবতা এটা কি সঠিক দাবি করা হচ্ছে নাকি আহ দাবি করা হচ্ছে না বাস্তবে এটা সঠিক তখন তারা সমন্বয় করার চেষ্টা করে আর তখন সমন্বিত হয় কখনো সাংঘর্ষিক অবস্থান থাকে না আল্লাহ হ্যাঁ যখন এই সূত্রটা আমাদের বুঝার তফিক দিয়েছেন এখন আমাদের জন্য ইনশাল্লাহ অন্য ব্যাপারেও কিন্তু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ যে কোনো জায়গায় কারণ এটা সূত্রগত জ্ঞান আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন মাহমদ আল